এই সুরার মর্যাদা অনেক বেশি তাই আসুন আজকে আমরা সুরা কফ আলোচনা করে আমরা সংক্ষেপে অল্প আলোচনা করবো আজকে কারণ আমাদের আজকে পরীক্ষা আছে ঠিক না কি আজকে পরীক্ষার প্রস্তুতি নিয়ে আসেন নাই ইন আজকে আমরা সংক্ষেপে অল্প আলোচনা করে তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের পরীক্ষায় চলে যাব আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ রিমাত করেছেন সুরা কফ অর্থাৎ সুরা হুজুরতের পরের সুরাই হল সুরা কফ আল্লাহ এখানে বলছেন জীব আটনা তোর কদালিম নতুন হফী বালকিল আল্লা রবুল সুরতুল কফ এই সুরা কফটি নাজিল করেছেন মক্কাতে কোথায় এই সুরাতে আল্লাহ মানুষকে আল্লাহ পরিচয় দিতে চাচ্ছেন আল্লাহের পরিচয় দিতে যাচ্ছেন বিভিন্ন উদাহরণ আল্লাহ মানুষদেরকে তার পরিচয় দিতে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি আল্লাহ এখানে বলছেন কফ এই অক্ষরে কোন অর্থ আছে আসে কোন অর্থি নাই কেউ স্পষ্ট বাসায় ক্লিয়ার করে গ্রান্টি দিয়ে বলতে পারে না এই হরফগুলো দিয়ে আল্লাহ সুবাহ কোরআন শুরু করেছেন এটার অর্থ হ্যাঁ যদিও থেকে থাকে জানেন কে রসুর সালাম এগুলো কোন অর্থ করে জান নাই সাহাবিদের কাছ থেকে অর্থ জানা যায় না অর্থ আমরা জানি না কোসম করছেন কিসের কোসম কোরআন আল্লাহ বলছেন ওয়ালকুর সম্মানিত কোরআনের কসম এই যে কসম আমরা मानुष जरा आ पृथ्वी एक् मानुष मानुष के को कथा बुझाते चाहे मानुष्त करार विश्व करारसम कर ठीक ना क्यों मानु सहजे विश्वास करते चेना आल्ला कसम कर लाइन क्रस कर ब्रेक फेल कर सतान कसम बाबार कसम मायर कसम মাটির কোসম কয়না এরকম করলো তাই শপথ কার নামে করতে হবে আল্লাহর নামে এই জন্য দেখবেন তারা সৌদি আরবে গেছেন ওখানকার লোকেরা কোথায় কোথায় বিল্লাহি এরকম বলে না আমি কিন্তু সৌদি আরব যাই নাই কিন্তু জানি ওখানকার অনেক বন্ধুরা এবং এসেছেন আবার নেটের মাধ্যমে এগুলো আর ভিতরে এসেছে গ্রামারটিকেলে এসেছে এগুলোকে কসম করার জন্য বোঝা যায় সব আল্লাহর নাম আসেনা নাই ও বিল্লাহি আছে না এগুলো আল্লাহর কসম ওতে কসম করতে হলে শুধু একজনের নামেই করা যায় তিনি কে ওতে সাবধান বাইয়া সাবধান কিছু কিছু মহিলা আছে বলে তুই তোর ছেলের মাথা খাইয়া বলেন এরকম কত নিকৃষ্ট কথা নিজের সন্তানের মাথায় ধরে অনেকে কোরআন ধরে আবার কোরআন ধরে অনেকে মিথ্যে কথা বলে না এরকম আপনাদের ছোট্ট একটা ঘটনা বলি যাত্রাবাড়িতে আমি লেখা করেছি মাদ্রাসা মোহাম্মদ আরাবিআই পাশে একটা শহীদ ফারুক রোড একটা মার্কেট আছে এই মার্কেটে আমার এক ফ্রেন্ড ওদের চার পাঁচটা দোকান আছে এই দোকানে ওদের বড় একটা দোকান হল কাপড়ের দোকান তো পার্শ্ববর্তী দোকানে একজন লোক কাপড় মানুষের কাছে বিক্রি করে একটু বেশি দামে একটু বিক্রি করতে গিয়ে বলে বা আল্লাহর কসম করে বলি এইটা আমার কিনাও না এখন আপনি গোবর জানেন না এটা জানেন না কিনে আনছে আব্বাও বসা সেও বসা পরে বলতেছে জিজ্ঞাসা করতেছে এই তুই যে আল্লাহর কসম বলছ তুই এত দামি কিনছ এটা কয় মিয়া আমি কিনছি এটা কিনি নাই তাহলে বললি যে শোনেন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 আমার বউর কাছে বিক্রি করি আর বউর কাছ থেকে আমি কিনে নেই দাঁড়িগোলা পাঞ্জাবি পড়া চিন্তা করেন মানুষকে কিভাবে ধোকা দেয় বলছেন যারা আমার উন্মতের লোকদেরকে যারা ধোকা দিবে তারা আমার দলের অন্তর্ভুক্ত নয় যদি আপনি সত্যিকার কসম করে ব্যবসা করেন এটাও নিষেধ স্পষ্ট ভাষায় রসুল নিষেধ করেছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কষন করা কি নিষেধ मानवमंडल जरा आल्लर बान्डा शुद्म्रल्ला नाम नहीं कसम करतेमी सत्ता नाम दिए कसम करते महा ग्रंथ अल कुरानसम करतर्कारी मध्य तरीके एक सतर्ककारी आश्लोम শেষ শব্দটা বলছেন আরে এটা তো আজিব বেপার আশ্চর্য ব্যাপার বিস্ময়কোর ব্যাপার তাদের কাছে বিস্ময় লাগলো কেন কারণ হলো এই যে কারণ তাদের মধ্য থেকে একজন হয়ে আসছে এতদিন তারা দেখেছে রসুল হয়েছে আরে আশ্চর্য ব্যাপার মোহাম্মদ আবার রসুল কবে তাদের কাছে আশ্চর্য ঠেকছে আল্লাহ এটাই বলছেন হা সেই কাফেররা বললো আরে এটা আশ্চর্য ব্যাপার আ ইরা মিতনাকনা তোর তারা শুধু এখানে আশ্চর্য হয় নাই তারা আশ্চর্য হয়েছে আরও তারা বলছে যে আজা মিতনা তোর মারা যাওয়ার পরে মাতির সাথে মিশে যাওয়ার পরে আবার জীবিত হব আবার আমাদেরকে জাতা করা হবে কাফের কাফেররা মৃত মানুষের হার আছে হার যেগুলো পচে যায় मरा पचा हारेबापर घपट्टी मेरे आस्तिक एलकार मध्य खुज नई একবিংশ শতাব্দীর এই নতুন যুবক যারা আছে এই তরুণ যারা আছে এরা যাদের কাছ থেকে পড়া লেখা শিখতেছে যে টিচাররা পড়া লেখা শিক্ষাচ্ছে তাদের কাছ থেকে খোঁজ নিয়ে দেখেন তারা সুকৌশলে তাদের মাথার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে নাস্তিকতা আমি নিজে জানি আমি এক শিক্ষকের কথা জানি একদিন ক্লাস চলছে ক্লাস করতে গিয়ে আজান দিচ্ছে সাথে সা দরজাটা চাপিয়ে দিয়েছে সাতুরা জিজ্ঞাস করলো স্যার আপনি দরজা বন্ধ করলেন কিনা এতক্ষণ বন্ধ করলেন না বলছে আজানের আওয়াজ আসতেছে এই জন্য কেন স্যার আজানের আওয়াজ আপনার কাছে খারাপ লাগে আচ্ছা ঠিক আছে আজানের আওয়াজ খারাপ লাগে কি নাই তোমরা কি মনে করো আল্লাহ আছে কেয়ামত আছে জানার যার আছে পরকাল আছে এগুলো কিচ্ছু নাই এই যে একটা কথা এই যে একটা শিক্ষক এই যে একটা টিচার এরকম টিচার আজকে হাজার হাজার আছে যারা এই যুবকদেরকে তাদের মাথার মধ্যে আপনার আমি আধা ঘন্টা বক্তব্য দিয়ে কিভাবে একদিন মাত্র আধা ঘন্টা পনেরো এক ঘন্টা জুমার খুঁদ বা শোনে আধা ঘন্টা শোনে বা না শোনে আস্তে আস্তে সবার পরে আছে আবার সবার আগে চলে যায় এই আধা ঘন্টা বক্তব্য দিয়ে তাদেরকে দিনের পথে রাখা সম্ভব জিনা আরে সাত দিনে সাত দিনের একদিন দিন আর এই একদিনের মাত্রা বক্তব্য তারা বক্তব্য বক্তব্য দিয়ে মানুষকে দিনের পথে রাখা অনেক কঠিন এই জন্য আমি প্রায় সময় একটা কথা বলি গার্জিয়ানদেরকে বলি আপনি তো সবকিছু দায়িত্ব পালন করেন এটার সাথে সাথে আপনার সন্তানের দিনের দায়িত্বটা পালন করতে হবে जहां नाम से दिन क्या आप एक सतर्क हवा दरकार के, के, के, कार, के कार, कार, चिंता चेतना मानसिकता पर आम्मानित उपस्थिति काफे तुलतो अरे मरे जाटर मिसे गए जीवित हब দেখি সম্ভব তাদের হলো এই চিন্তা আল্লাহ বলছেন তারপরে তারা বলো দূরবর্তী বিষয় বিষয়। এটা অকল্পনীয় বিষয় এটা অসম্ভব বিষয় এটা হতেই পারে না কাফেরদের বক্তব্য তারপর আল্লাহ বলছেন কদা আলিম না একজন তাই না এক বচন ব্যবহার করা কথা বলেন না কেন কিন্তু আল্লাহ এখানে বহু বসন ব্যবহার করে কদা আলিম না মানে আমরা জানি আল্লাহ যেহেতু একজন আবার আল্লাহর ক্ষেত্রে আল্লাহ যেহেতু একজন আর বচন ব্যবহার করার ক্ষেত্রে এক বচন ব্যবহার করা দরকার কিন্তু আল্লাহ এখানে বহু বছন ব্যবহার করেন এইজন্য এই বলছে এটা দ্বারা আল্লাহর মর্যাদা বুঝায় যে তোমরা সবাই মিলে যা পারো না আল্লাহ একা তাই পারে এই জন্য আল্লাহর ক্ষেত্রে বহু বসন ব্যবহার করে আল্লাহ বলছে কদা আলিম আমরা জানি মা মাজু মিন হুম তাদের মধ্য থেকে যা নুকস হয়েছে কমে যাওয়া ক্ষয় হয়ে যাওয়া এই যে মানুষ মৃত্যুবরণ করার পরে তার কাছে কি ক্ষয় হয়েছে কি হারিয়ে গেছে কি ধ্বংস হয়েছে আমরা জানি মা তান আর জমির হোম তাদের থেকে কি ক্ষয় হয়েছে কি নোক হয়েছে কি কমতি হয়েছে এটা আমরা জানি তারপরে আল্লাহ বলছেন যে ওয়াইন্দানা কিতাবুণ হাফিজ যা কিছু আছে এই সব কিছু সবকিছু সবগুলো আল্লাহ হেফাজত আছে সংরক্ষিত আছে আল্লাহর আল্লাহ বলছেন আল্লা সুবাহ বলছেন বালকাজ বরং তারা মিথ্যা প্রতিপন্ন করে বিল ওই সত্যকে লম্মা জা যখন তাদের কাছে তারা এমন একটা বিষয়ের মধ্যে আছে যে ফি আমরুন আমরুন মানে হলো বিষয় আর মারিজ মানে এখানে তারা সংশয়ের মধ্যে আছে কারণ তারা এই কোরআনকে বিশ্বাস করতে বিশ্বাস করতে পারে নাই আমি কিন্তু বলেছিলাম অলি দিবনে মুগিরা অলি দ্বিবনে মুগিরা মক্কার একজন সাহিত্যিক বাসাগত দিক থেকে বাসার পাঞ্চাঞ্চল্য দিক থেকে এর সৌন্দর্যতা সম্পর্কে অলি দ্বীপনে মুগিরের চাইতে আর কেউ ভালো জানে না जेटा के भाषा विशेषज्ञ बोले पागल तो भाषा सम्पर् सम्पर् पंडित्य आहम्मद जेटा ये साधारण कह आबू जेहल কি তো আমাদের বাপদাদার ধর্ম ধ্বংস হয়ে যাবে বলছে দাঁড়াও দাঁড়াও তাকে পুরস্কারে ঘোষণা দেয়া হলো তাকে সম্মান দেয়া হবে তখন সেই ব্যক্তি বলল এই কোরআনের মধ্যে ভুল আস এটা মানুষের তৈরি করা গ্রন্থ কিন্তু প্রথমে কি বলছিল এটা সাধারণ কোনো গ্রন্থ নয় তখন মক্কার এই কাফের লিডাররা তারা সংকিত হয়ে গেল কেন তারা এরকম ভাষা জীবনে শুনেই নাই যদিও তাদের বাপ দাদার ভাষা ছিল আরবি কিন্তু এটা এমন এক ভাষা এটা এমন এক মধ্যে এমন বার্তা এমন মেসেজ এমন বক্তব্য রয়েছে যেটা তাদেরকে আতঙ্কিত করে দিয়েছে কারণ তারা ই আর এটা যে কথা বলে মানুষ লা পক্ষে চলে যাবে উপস্থিতি এটা এমন এক গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোন সন্দেহ নাই কিন্তু তারা এটাকে মিথ্যা প্রতিপন্ন করলো আল্লাহ বলছেন এবার তাদেরকে একজাম্পল দিচ্ছেন যে আমি আল্লাহ একজন আসি সত্যিকার অর্থে আমি একজন রব আমি একজন মালিক আমি সব কিছুর ক্ষমতা রাখি সবকিছু আমি সৃষ্টি করেছি এবং প্রত্যেকটা মানুষের বিচার হবে আমার কাছে আমি প্রত্যেকটা মানুষের ফয়সালা দিব মানুষকে বলছেন আল্লাহ বলছেন তারা কি লক্ষ্য করে না সামা আকাশের দিকে তারা কি লক্ষ্য করে না তারা কি দেখে না আমরা আমি আকাশকে কিভাবে সৃষ্টি করেছি এটাকে মানুষ দেখে না এবং এই আকাশকে সুশোভিত করলাম আলোক আলোকসজ্জা করালাম আকাশের মধ্যে চাঁদ আছে না নাই সূর্য আছে না নাই তারকা আছে না নাই যখন আপনার পূর্ণিমা হয় এই রাত্রিতে যখন তারকাগুলো দেখা যায় অনেক সুন্দর দেখায় না অনেক সুন্দর দেখায় আল্লাহ এটা বলছেন যে আমি এগুলোকে সুশোভিত করেছি আফালাম আফালামিয়ান জুরু তারাকে লক্ষ্য করে না আকাশের দিকে ওপরে আমি কিভাবে এটা বানাইলাম করলাম করোনা যে কাফের তাকে হেরায়ত করা সম্ভব না একটা এক্সাম্পল আল্লাহ রহমিন সুরতুল কমার প্রথম আয়াত বলছেন কেম নিকটবর্তী হয়ে গেছে কি হয়েছে কেমতল কমার চন্দ্র এটা দ্বিগন্ডিত হয়ে গেছে এই ঘটনা আপনার জানেন না সুরুল্লাহ সাল্লাম যখন কালিমার দাওয়াত দিলেন काफे बार बार अस्वीकार कर बार बार अस्वीकार कर बार बार एटारबू जहेल बोल मुहम्मद ठीक है तुम्हें पक्ष एक रसुलबी एक मेसेंजार तुम्हें परीक्षा दो की परीक्षा तुम्हें चार्ट के द्वीखंडी देखाओं तुम्हें विश्वास करब रसूल सल्लासम আল্লা রে রসুলের কিন্তু বাতিল হয়ে যাবে কারণ কি হবে এটা কি হবে সিরিক হবে আল্লাহর সমকক্ষ বানানোর মানে কি সিরিক তাহলে এই চাঁদ করতে পারে একজন তির रसुल आल्लाहम्लाई क्षमता सब शेष सम्मानित उपस्थिति रसुल्लम चाँद के हाथाराय दीखंडित दिलेल हाय बड़ा जदुकर আমার ধারণার বাহিরে ছিল আবু জহেদ রসুলকে বললো যদি বড় জাদুকর এই তাদের কথায় কোনো মিল ছিল না তারা এক এক সময় এক এক রকম কথা বলে মিশ্র প্রতিক্রিয়া দেয় তাদের কথা স্থির ছিল না কখন বলতো মোহাম্মদ পাগল হয়ে গেছে কখন বলতো মোহাম্মদ জাদু করছে কখন বলতো মোহাম্মদের উপরে জাদু করছে কখন বলতো আরে মোহাম্মদ কবি নিজে বানাইছে এগুলো। কখন বলতো মুহাম্মদ নিজেকে মানুষের সামনে প্রতিষ্ঠিত করার জন্য এই কাজ করে আমাদের দেশে নাস্তিকরা রসুলকে অপবাদ দেয় বলে রসুল এতগুলো বিয়ে কেন করছেন জন্য চাইটা বিয়ে যায় কিন্তু রসুল তো অনেকগুলো বিয়ে করছেন রসুল নারী লু বি এই ধরনের কথাবার্তা বলে দেখেন রসুলকে মক্কার কাফেররা কি কি অফার দিছে রসুলকে মকর কাপের অভ্যার দিছিল মোহাম্মদ তুমি যদি চাও এই আরবের মধ্যে হতে আমরা তোমাকে তুমি যদি চাও এই আরবের মধ্যে সবচাইতে সুন্দরী নারীকে বিবাহ করতে আমরা তোমাকে সেই সুন্দরী নারী দিব রসুল কি নিয়েছিলেন নাই নাই রসুল কাকে বিবাহ করছিলেন রসুলের চাইতে পনেরো বছরের বড় খাদিজা বুড়ি মহিলা তাই না রসুল পঁচিশ বছরের যুবক আর একজন বুড়ি মহিলাকে বিবাহ করেছেন যদি লোক তাহলে বয়স্ক মহিলাকে করতে করতেন না। প্রতি যারা রসুলকে অপবাদ দিতে চায় তারা শুধুমাত্র মানুষকে গোমরা করার জন্য অপবাদ দেয় রসুল কখনো নারী লুবি ছিলেন না কখনো অর্থ সম্পদের প্রতি রসুলের লোভ ছিল না লোভ ছিল না যদি নিয়ে এসেছেন সম্মানিত উপস্থিতি এই জন্য তারা আজকে মানুষের সামনে এই ধরনের অপবাদ দেয় রসুলের ব্যাপারে আল্লাহ বলছেন আলোচনা করে ফিহা, মিনকুল এবং আমি এই জমিনের মধ্যে উদ্গত করি সর্ব সর্বপ্রকার উদ্ভিদ কি করেন আল্লাহ আল্লাহ বলছেন যে আল্লাহ আকাশ থেকে এই বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে এগুলোকে উদ্ভূত উদ্গত করেন দেখেন আল্লাহ যে একজন আছে এটা আল্লাহ পরিচয় দিচ্ছেন আমি আপনাকে জমিন বিস্তৃত বড় জমিন কিন্তু আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠাইছেন ঠিক আছে কিন্তু আপনাকে এ যে পাঠাইছেন আপনি যে খাবার খান নিয়মিত খাবার খাচ্ছেন বেলা খাবার খাচ্ছেন বরঞ্চ আরও বেশি খান खबर भलो मानुष्टर खबर कष्ट हालांकि पृथ्वी बेचे थारे मन करें मानस पृथ्वी बेचे आ কিন্তু হতো কি কষ্ট হয় আল্লাহ করে দিয়েছে। আল্লাহ সুবাহ যদি মানুষকে তৈরি করতেন এক একজনকে এক এক রকম ভাবে একটা মানুষের শরীরকে গবেষণা করে ডাক্তাররা যা কিছু বুঝেছে এই ট্রিটমেন্ট দিয়ে গোটা বিশ্বের মানুষকে চিকিৎসা করা যায় ঠিক না এখন মনে করে আল্লাহামোটা চিকিৎসা করা সম্ভব হইতো কিন্তু প্রত্যেকটা মানুষের শরীরে অবয়ব অবকাঠামো শারীরিক ভিতরে যে পার্টস আছে সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের একই পার্স ঠিক না এটাই আল্লাহর পরিচয় এটা দেখতে আল্লাহকে বিশ্বাস করা যায় সম্মানিত উপস্থিতি আল্লাহ এখানে তার নিজের পরিচয় দিয়ে যাচ্ছেন আজকে আলোচনা শেষ করে দিচ্ছি আমরা দ্বারা ভাই ভাবি আপনাদের সামনে এই বিষয়গুলো উপস্থাপন অতে আপনার সকলে আসবেন এই কোরআনের আলোচনা শোনার জন্য আল্লাহ সুবান আমাদের সকলকে এই আলোচনা শোনার তাফিক দেন করুন আমিন আমি সংক্ষিপ্ত আকারে আবার অনুবাদ করে দিচ্ছি আল্লাহ বলছেন কফল সমিত এই কোরআনের শপথ যখন তাদের কাছে তাদেরই মধ্য থেকে একজন সতর্ককারী আসলো তখন হাজ উন আজিব তখন কাফেররা বলল আরে এটা তো আজীব ব্যাপার আশ্চর্যজন এই ফিরে আসা এই যে আবার পুনরায় জীবিত হওয়া এটা তো দূরবর্তী বিষয় শুধুর পরাহত বিষয় কদা আলিম না মা তান আরজো মিনহম আল্লাহ বলছেন আমরা জানি তাদের কাছ থেকে কোন কোন জিনিসগুলো ক্ষয় হয়ে গেছে এটা আমরা ভালো করে জানিজ এবং সত্য আসলো তখন তারা সেটাকে মিথ্যা প্রতিপন্ন করল সাহুম ফি আমরিম মারিজ এবং তারা এই সংশয় বিষয়ের মধ্যে পড়ে গেল ইলা সামা তারা কি লক্ষ্য করে না আকাশের দিকে সৃষ্টি করা হয়েছে কি সুন্দর করে তারা দেখে নাশের মধ্যে কি কোন ফাটল আছে বলছেন না ফিহা রিয়া আমি জমিনকে বিস্তৃত করে দিয়েছি ওয়াল কাই ফিহা রা मध्य पर्वतमाल स्थापन कर दुआ करी अल्लाह सुबहन सकल केफे शिक्षा आल्ला चीना जन शिक्षा अर्जन करतेबान का दुआ करी আমাদের মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীতে ইমান নিয়ে বেছে থাকতে পারে